আপনারা প্রোগ্রাম দেখছেন বাংলা পিস টিভি থেকে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবং ইসলামী জ্ঞান অর্জন করছেন ইসলামী জ্ঞান শিক্ষা করা যে ফরজ সেই ফরজের দায়িত্ব পালন করছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন যা শুনছেন তা যেন আমলে পরিণত হয় আমাদেরকেও আল্লাহ তৌফিক দেন আমরা যা বলছি তা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় এবং নিজেরাও আমল করতে পারি আল্লাহ মামিন আপনারা ধারাবাহিকভাবে আমার আলোচনা শুনছেন ইসলামীয় অর্থনীতি হালাল হারাম ইত্যাদি বিষয়ে এবং কি অর্থ হালাল কি অর্থ হারাম এ ব্যাপারে আমরা বলছিলাম আজকে সেই রকমই একটা বিষয়বস্তু তা হলো ঘুষের কামায় ঘুষ খেয়ে যারা উপার্জন করে সেই ঘুষের টাকা হালাল না হারাম ঘুষকে আপনি যাই বলুন না কেন সেটা সমাজে যে একটা বড় অপরাধ সে কথা সমাজের মানুষই স্বীকার করে এবং সমাজের মানুষ সেটা জানে ঘুষ খাওয়া একটি কাবিরা গোনা এবং মহা অন্যায় বৃহৎ অপকর্ম অসৎ উপায়ে অপরের অর্থ যেসব উপায়ে আত্মসাত করা হয় তার মধ্যে ঘুষ হচ্ছে একটা পথ ইসলামে ঘুষকে হারাম ঘোষণা করা হয়েছে এবং আল কোরআনে এই ঘুষকে নিষেধ করা হয়েছে তোমরা একে অন্যের মাল ভক্ষণ করোনা घुष दियोल्लाये जदि दियो घुषर कथा स्पष्ट नुजते घुष नवा बिल उपाए मानु মাল গ্রহণ করা সুরা নিশা এক অপরের মাল ভক্ষণ করো না তবে যদি তোমাদের পরস্পর ক্রমে ব্যবসার মাধ্যমে হয় তবে বোঝা গেল কি बिलिल उपा मुसलिम भाई मानुषे माल अन्या भाव ग्रहण करा और ना। घुस नानुष्ठ न्याय बेवाई मुहम्मदुर रसुल्लम घुसखोर के घुस डाता के उभय के अभिशाप करता আর রাশি আর মুরতা হুক মেসাওয়া মানে একই তাদের মান হচ্ছে এক ঘুষ অনেক সময় ইচ্ছা করে দেয় পরের হক নষ্ট করে নিজের হক প্রতিষ্ঠা করব। ঘুষ দেয় এ হচ্ছে দাতা আর যে ঘুষ খায় ঘুষ খোর উভয় সমান যেমন সুদ খোর সুদ দাতা সমান তেমনি ঘুষ খোর ঘুষ দাতা সমান ঘুষ দাতা ঘুষ খোরের উপরে আল্লাহ লোক আল্লাহর অভিশাপ হোক তাহলে ঘুষ খাওয়া নিশ্চয়ই মহাপাপ, মহাপড় ঘুষ খেয়ে আপনি বকশিস বলতে পারেন অনেকে বকশিস বলে তাই না ঘুষ বললে লাগে আর কি আর যে বকশিস বলেন তাহলে তাতে কে আছে সম্মান আছে আমার বকশিস দিয়েছে ঘুষ দেয়নি বকশিস বলুন পারিতোষিক বলুন উৎকচ বলুন আউট ইনকাম বলুন উপহার বলুন উপ বলুন যাই বলুন না কেন অবৈধ সম্পর্ক ব্যবচারের নাম যদি আপনি প্রেম ও ভালোবাসা বলেন কি সুন্দর নাম তাই না প্রেম ভালোবাসা সুদের নাম কে যদি দেন ইন্টারেস্ট, দেন, মদের নামকে সুরা বা সারাফ যদি রাখেন মদকে পরিবর্তন করে সুরা বা সারাফ বলেন গান বাদদের নাম যদি রুহের খোরাক বা গান বাজনাকে বলে রুহের খোরাক শুনেছেন পরিবেশে সমাজে এমন মানুষ আছে এমনকি বহু হুজুরও এরকম ফটোয়া দিয়ে থাকে গান বাজনা রুহের খোরাক এই জন্য হুজুরের বাড়িতে গান বাজনা হয় আবার করে গান গান বা হারাম নাকি। যদি হারাম হতো তোমরা কেন সুর করে আজান দাও বলো হাই হায় হায় আজানার গান এক হলো তার মানে ওইরকম হলো মদ যদি হারাম হলো তোমরা কেন পানি খাও বলো কথা পাগলের কথা পাগলের প্রলাপ মোট কথা নাম চেঞ্জ করে যদি আপনি সুন্দর নাম দেন তো সুন্দর নামের কারণে যদি আপনি বিশের নাম মধু রাখুন তো বিষের যে গুণ পাল্টে যাবে তাই না মধু বলে চোখ হেটাই মধু বলেছি বেঁচে থাকবেন না। অসম্ভব যাই বলুন হারাম এইরকমই বেশ্যা যারা কসবি যারা যারা নিজেদের ইজ্জত বিক্রি করে খায় তাদেরকে বলছে যৌন কর্মী আহা কি সুন্দর নাম मी तरसा पल्ली ना कि निषिद्ध पल्ल निषिद्ध एक सूंदर नाम दिए कारण तरह अंश एवं तरह सम्मान प्रदर्शन करते हैं देखें ना तर विक्षो तरफ दाबी तेषा लाभर समान समान का चाय होते वर्तमान शासन प्रशासन बर्तमान राजनीति यानुष मानुष सबा समान বরং কবি নজরুল তো শেষে মা বলেছে সুতরাং মানবতা ধর্মী যারা যারা মানবতা ধর্মী মানে মানবিকতার ধর্ম তাদের কাছে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। মানুষ হয়ে জন্ম নিলে তার আর কোনো অপরাধ থাকে না যদিও শত অপরাধীছে এই এক মানুষ আছে তাদের জন্য ইসলাম কিন্তু তা বলে না অপরাধীকে তার শাস্তি পেতে হবে না হয় অপরাধ থেকে বের ফিরে এসো তো অবাক আল্লাহর কাছে ধরা পড়ার আগে তো ও করলে সমস্যা নেই কিন্তু অপরাধ জগতে তুমি থাকবে আর তোমাকে আমি মা বলবো অপরাধ জগতে থাকবে আর তোমাকে ভাই বলবো বাপ বলবো এটা কোন কথা এটাই বা কোনো ইনসাফ মোট কথা নাম রাখলেই যে সেটা পবিত্র হয়ে যাবে তা নয় যেমনই নাম রাখুম কেন ঘুষের নাম যাই রাখুন যতই সভ্য নাম দেন সেই ঘুষ ঘুষি ঘুষ ঘুষি এবং তা সর্বনামে হারাম নামে হারাম সর্বনামেও হারাম সে জিনিস খাওয়া হারাম वा हराम क्ज करा मानुषर करितोषिक छाड़ा जो ना को बक्सिश छाड़ा जो ना तो घुष ता खावा वेतन निच्चन अपना क्षेत्र उचित क्यों करबा जतना कि बक्सिस घुष जे क्या मानुरा अन्न टनिमय कर ले खावा घुष खावा অর্থের লোভে পরের বাব মা বা দাদা দাদি সে যে অভিভাবকত্ব করা এবং কিছু লিখিয়ে দেওয়া যে বলছিল জমি লিখিয়ে নেয় ঘুষ খেয়ে অনেকে কাজ করে ঘুষ খেয়ে এই কাজ করা ঘুষ খাওয়া টাকার বিনিময়ে অন্যায় সহযোগিতা করা এবং ন্যায় প্রতিষ্ঠা হতে না দেওয়া ঘুষ খাওয়া মালের বদলে মিথ্যা সাক্ষী দেওয়া ঘুষ খাওয়া অর্থের বিনিময়ে সত্য সাক্ষী গোপন করা ঘুষ খাওয়া আপনাকে সাক্ষী দিতে দেবে না এই দেখছি সাক্ষী দিলে শাস্তি হয়ে যাবে তখন আপনাকে গিয়ে বলুন সাক্ষী না তোমাকে টাকার বিনিময়ে সাক্ষী গোপন করা ঘুষ খাওয়া অর্থের বিনিময়ে সত্যকে গোপন করা না না বলা কি এটা ঘুষ খাওয়া। মালের বদলে ধরা। আপনার কাজ হলো অপরাধী ধরা আপনি প্রশাসন বিভাগে কাজ করেন কিন্তু মাল ঠুকে দেওয়া হয়েছে অথব আপনার হাত গুটিয়ে গেছে এই হচ্ছে ঘোষ। অপরাধীর পৃষ্ঠপোষকতা করা বা তাকে নিরাপত্তা দেওয়া এ হচ্ছে ঘুষ খাওয়া চোখের মুখে লবণ পড়লে যো কী হয়ে যায় কুকড়ে যায় হ্যাঁ রক্ত উগলে দেয় বা আর তার নড়াচড়ার ক্ষমতা থাকে না এই ঘুসখড়দের অবস্থা এমন হয় কুকুরের মুখে মাংস পড়লে যেমন কুকুর আর ঘেউ ঘেউ করে না ঘুসখর্দের মুখে ঘুষের টাকা পড়লে তাদের সেই অবস্থায় হয় शक्तिधर रक्षक मुखे अर्थ पड़े तस्ते शक्ति जाए बोझे सब क्षमता शेष रक्षक भक्षक रूप सेश कर दुर जनसाधारण रक्षक भक्षक रक्षा और धार्मिक जो चूरी करे दे शिक्षा शिक्षा देव थकना रक्षक भक्षकय बेड़ा खेत खाए बेड़ा खेत खा माना जान बेड़ा अपनी दिले जाते गुरु छागल से अपन फसल ना खाए बेड़ा निजे खेत खाचे गुरु छागल की बेड़ा खेत खावा रक्षक चलते घुसखर बना तुफान चलते माले बदले अन्याद ना करा घुस खावा कर्मस्थले निर्दिष्ट बेतन आत्तेव बक्षिश छाड़ा अपनी क्ज करें ना घुस खावा समस्त क्या घुसखर देखा श्रेणी ভদ্র ভিক্ষকেরা এরা ভদ্র ভিক্ষুক এরা মানে ওই শ্রেণীর নিকৃষ্ট ভিখারী নয় যে নাচোর বান্ধায় দেনেবাবু একটা পয়সা দেনে পাবো দাও বাবু একটা পয়সা না এমনভাবে বলবে যে ইঙ্গিত দেবে যে আপনার তখন আপনি বুঝতে পারবেন যে ভিক্ষা করছে কী সাহেব আপনার কাজ করে দিলাম মিষ্টি খাওয়াবেন না এটা চাওয়া হলো তাই না কিন্তু একটু ভদ্রভাবে চাওয়া হলো আর কি আর মিষ্টি খাওয়াবেন না মানে আপনি দুটো রসগোল্লা দাম দেবেন তা তো নয় সে মিষ্টি আলাদা মিষ্টি एम मिस्ट्री मिस्टिंगी खेत भद्र भिकारी मानुषा ने साधुर चूरी हराम अर्थब्षण करेणी हांगरा घुस चले आईन स्तब्धा हक चुप था जेखने टाप সেখানে সাত খুন মাপ যার আছে টাকা তার সব পাপানি নির্ধনের মারো লাথি ঘুসখরের বউ বলে ঘুষ না খেলে ঘাস খেতে হবে প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের সামনে আসছি বাকি কথা আপনাদের কাছে বলা হবে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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস্ট বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সফল বাংলাদেশে বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 क्योंकि जरूरी इसलम आधुनिक सभ्यताओं समाज परवर्ती अनुष्ठान पिस দর্শক মন্ডলী আমরা যে কথা বলছিলাম ঘুষ না খেলে ঘাস খেতে হবে বউ পরামর্শ দেয় ঘুষ খায় তুমি খেলে দোষ কি সবাই তো খাচ্ছে সবাই যদি খায় তোমার জন্যও চলবে ওর জন্য যদি ঘুষ খাওয়া বৈধ হয় তোমার জন্য কেন হবে না স্ত্রীর পরামর্শে তখন বাবুও কি হয়ে যায় খারাপ বাবু হয়ে যায় এবং সেও ঘুষ খেতে বাধ্য হয় বউ বলে যদি ঘুষ না আনো তাহলে ঘাস রেঞ্জে দেবো আর ঘাস না খেয়ে তখন ঘুষ খেতে শুরু করে পক্ষান্তরে বেতনভোগী কর্মচারীর কাজের উপর কোনো প্রকার উপহার নেওয়া বা হাদিয়া নেওয়া বৈধ নয় যেহেতু তাতে উপহার গ্রহিতার যেমন অর্থলোভ বৃদ্ধি পায় তেমনি ন্যায় প্রতিষ্ঠা করার মাঝে শৈথিল্য বা শিথিলতা আসে এই জন্য আপনারা হাদিস শুনেছেন मुहम्मद रसुल्ला गिफ्ट देहारन आल्लासम रेगे गिलेल जालसाफी उम्मि সে তার মায়ের ঘরে বাপের ঘরে বসে থেকে দেখেনি তাকে কেউ হাদিয়া দিত কিনা আছে চাকরি করতে গেছে বলে তাকে গিফট দিয়েছে তাই না কেন যখন আপনার কাছ থেকে আমি কিছু ওসুল করব। হিসাব আর আপনি যদি আমাকে গিফট দেন ঘুষ দেন তার মানে কি আপনার প্রতি আমি কি হব নরম হয়ে যাব তা না আপনার হিসাবটা একটু সহজ করবো না করবো না যে নিয়মই মানুষের প্রকৃতি আপনার কাছ থেকে হিসাবে হিসাবে করাই গন্ডায় হিসাব নেবো করিয়া আদায় করব। আর আপনি যদি আমাকে ডিমচা খাইয়ে দেন তো বুঝতেই পারছেন আপনার হিসাবটা একটু এখানেই সর্বনাশটা ঢুকছে এই শ্রেণির যদি কেউ নিজে ওপর গিফট গ্রহণ করে হবে খেয়ান তার ঘুষ যে কেয়ামতের দিনে তার ঘাড়ে বহন করা অবস্থায় উপস্থিত হবে আল্লাহর সামনে আর সেই জিনিস তখন শব্দ করবে যদি ছাগল চুরি করেছ ছাগল তখন ম্যা ম্যা করে শব্দ করবে গরু চুরি করে গরু করে শব্দ করবে আর লোককে জানবে যে তুমি কি করেছিলে তুমি কি ঘুষ খেয়েছিলে সুতরাং আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম এইভাবে প্রচার করে বললেন আল্লাহ হুমা হালবাল্লু আল্লাহ হুমা হালবাল্লু তিনবার বললেন আল্লাহ আমি কি পৌঁছে দিলাম তার মানে আমি পৌঁছে দিলাম ওম্মদকে জানিয়ে দিলাম যে কাজ হচ্ছে কিসের কাজ ঘুষ খরের কাজ ঘুষ খাওয়ার কাজ সুতরাং এরকম যেন কেউ না করে রাসুল বলেছেন গুলুল কর্মচারী যে চাকুড়ি চাকুরিজীবী তাকে যখন উপরন্তু কিছু দেওয়া হয় হাদিয়া দেওয়া হয় গিফট দেওয়া হয় সেটা হচ্ছে গি খেয়ানত আমানতে খেয়ানত আল হাদিয়া তু ইল আল ইমাম এ গোলুল তেমনি প্রশাসককে শাসন কর্তৃপক্ষকে যখনই কোন গিফট দেওয়া হবে এমনিতে কেউ গিফট দিতে আসে না নিশ্চয়ই কোন মতলব আছে তাই আপনাকে দেওয়া হয় আপনার যদি থানাতে একটা কেউ বড় রুই মাছ নিয়ে যায় রুই মাছটা কেন নিয়ে যায় থানার লোককে খাওয়ার জন্য এমনি খাবে নিশ্চয়ই কোন মতলব আছে আর আপনি যদি সেটা খান খাওয়া মাত্রই আপনি দুর্বল হয়ে যাবেন যে বিচার আপনার বিরুদ্ধে করা দরকার ছিল যে ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া দরকার ছিল সেটা নিতে পারবেন রুই মাছের মাথা তখন আপনাকে বলবো এই মাথা নিচু কর বুঝতেই পারছেন একটি লোক চাকরি করে এবং মাসিক হারে বেতন পায় এখন কোনো কাজে খুশ হয়ে যদি কোনো জন্য গ্রহণ করা বৈধ নয় কাজ সুন্দর দেখে বেতনভোগী কর্মচারী কে দেওয়া অতিরিক্ত বকশিস মালিকের প্রাপ্য মালিক পাবে মালিক যদি বল ঠিক আছে তুমি নাও সমস্যা নেই সুতরাং ঘুষ বহু রকমের আছে অনুরূপ কারো কোনো কাজে সুপারিশ করে তার নিকট থেকে উপহার গ্রহণ করলেও এক প্রকার ঘুষ হয় আপনি হয়তো দেখলেন একটা ছেলে কলেজে ভর্তি নেবে সে ভর্তি হতে পারছে না আপনার পদ আছে মর্যাদা আছে ছেলেটা গিয়ে বলল যদি একটু সুপারিশ করে দেন তাহলে আমার কলেজে ভর্তিটা হয়ে যায় আপনি গেলেন সুপারিশ কবুল হয়ে গেল তখন সেই ছাত্র একটা মাছ নিয়ে গেল। কি কেজি মিষ্টি নিয়ে গেল কি ওই যে পান খাওয়ার পয়সা বলে না নিয়ে গেল আপনি তা গ্রহণ করলেন আপনি আসলে ঘুষ গ্রহণ করলেন শুধু ঘোষ না এটা সুদ পর্যন্ত যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোন সুপারিশ করলো আর সেই সুপারিশের উপরে সে তাকে হাদিয়া দিলো উপহার দিল এবং সে তা গ্রহণ করলো কবুল করলো তাহলে সে একটা বৃহৎ সুদের দরজায় প্রবেশ করল তার মানে শুধু সুদ না বড় সুদ ঘুষ দানে ও গ্রহণে অনেক সময় অপরের হক নষ্ট হয় সরকারি হক নষ্ট হয় জনসাধারণের হক নষ্ট হয় ইত্যাদি একজন সরকারি কোনো মাল পাবে পাঁচ কেজি কোনো মাল সরকারি মাল পাবে পাঁচ কেজি কিন্তু ঘুষের বরকতে অনেকে পায় দশ কেজি তাই না পায় না পায় না আর যখন 10 কেজি মাল দেবে তখন সেই দশ কেজি মালটা থেকে দেবে তার বাজেট থেকেই দেবে না অতিরিক্ত মাল তো আসছে না আতার তার মানে কারো ঘর থেকে কাটা যাবে তাই তো কারো ঘর থেকে কেটে নিয়ে আপনি যার যোগ্যতা চাকরি বেশি যোগ্য কিন্তু যে ঘুষ দিতে পারলো চাকরি হলো তার ক্ষতি হলো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নম্বর আসা সত্ত্বেও তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে হকদার তার হক পেল না হক না লায়ক সে তা হক বলে চাকরি পেয়ে গেল ঘুষের বলে যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া বৈধ না বৈধ না যদি ঘুষ দেওয়া হারাম হয় তো ঘুষ দিয়ে চাকরি কি করে হালাল হতে পারে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনি যোগ্যতর লোককে বঞ্চিত করে আপনি যদি চাকরি নেন তাতে আপনার অন্যায় হবে তেমনি ব্যাকিংয়ের জরে ব্যাকিং অনেকে ঘুষ নেই ব্যাকিংয়ের জোর আছে ব্যাকিংয়ের জোরে চাকরি নিলে যদি আপনার থেকে যোগ্যতর ব্যক্তি বঞ্চিত হয় তাহলে সেটাও হারাম এটাও এক প্রকার ঘুষের মতোই যোগ্য লোককে বাদ দিয়ে অযোগ্য লোককে চাকরি দিলেন সুতরাং ঘুষ খাওয়া হারাম ঘুষ দেওয়া হারাম যে নামেই আপনি দেনা, যে নামেই আপনি নেন তা হচ্ছে হারাম ঘুষ একটি নংরা ব্যাধি ঘুষ সৃষ্টি করে জুলুম ঘুষের ফলে সমাজের বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি হয় একে অপরের সাথে মানুষের ব্যবহার সৌজন্যবোধ দূর হয়ে যায় ঘুষ আনয়ন করে আরো আরো অর্থললুপতা লু ঘুষের টাকা নিশ্চয়ই হালাল না তবে একটা কথা শেষকালে বলে রাখি যে বিষয়ে আপনি ঘুষ দিতে বাধ্য আপনার হক আদায় হয় না আপনার হক আপনি আমার অধিকার কিন্তু সে দিচ্ছে না টাকার বিনিময় ছাড়া তখন আপনি দিতে বাধ্য হলে সেটা আলাদা কথা যে খাবে সে ভুকবে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধরবেন না কিছু সময় বাকি আছে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা প্রশ্নের মাধ্যমে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এর আগের টপিকে বললেন কেউ যদি চুরি করে তাহলে তার শাস্তি হলো তার হাত কেটে নিতে হবে এবং সেই শাস্তিটা দেবে প্রশাসন বা সরকার তো সেই আমাদের গ্রামে একজন চোর ধরা পড়েছিল সাইকেল চুরি করেছিলছে। মানে চুরি করে যাচ্ছিল আর কি ধরা পড়ছিল প্রথম প্রথম তারপরে একদিন হঠাৎ করে সে ধরা পড়লো ধরা পড়া পরে তাকে বাঁধা হলো বাঁধা পরে জনসাধারণ তাকে এমনভাবে পেটালো আর কি পেটাতে পেটাতে সে একদম আধবানা হয়ে গেল। তারপরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো হাসপাতাল নিয়ে যেতে যেতে সে রাস্তায় মারা গেলো এবং চর থাপ্প দিল আলাদা কথা কিন্তু তাকে একেবারেই মেরে ফেললো কি প্রশাসনও যদি হাত কাটার জায়গায় মেরে ফেলে তো প্রশাসন হবে খুনি পাবলিক নিজের হাতে আইন নিতে পারে না পাবলিকের কর্তব্য হল ধরে তাকে প্রশাসনের হাতে তুলে দাও এখন আপনি বললেন প্রশাসনের হাতে তুলে দিলে সে বেঁচে যাবে তা বলে তো আপনার আইন হাতে নিতে পারেন না প্রশাসন যে অপরাধ করেছে একজন অপরাধী তার শাস্তি হলো হত্যা প্রশাসনের হাতে তুলে দিলে সে যদি বেঁচে যায় তা বলে তো আর আপনি নিজে হত্যা করতে পারেন না সুতরাং আপনার কর্তব্য আপনি পালন করবেন পাবলিকের কর্তব্য পাবলিক পালন করবে প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করবে যে যার দায়িত্ব পালন করবে না সে তার দায়িত্ব পালন না করার জন্য আল্লাহর কাছে ধরা খাবে ও পালন করে না অথবা ওর দায়িত্বটা আমি পালন করব না তা কি করে হয় সেটা হতে পারে না সুতরাং সবারই নিজের নিজ দায়িত্ব আছে আলা আল্লাহকুম রাইন কুল্লুকুমান রায় তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামাতে কৈফিয়ত নেওয়া হবে তুমি দায়িত্বশীলতা নিজে ঠিকমতো পালন করেছিলে কিনা না প্রশাসনের দায়িত্ব আলাদা আছে তাকে জিজ্ঞাসা করা হবে পাবলিকের দায়িত্ব আলাদা আছে তাকে জিজ্ঞাসা করা হবে স্বামীর দায়িত্ব আলাদা তাকে জিজ্ঞেস করা হবে স্ত্রীর দায়িত্ব আলাদা তাকে জিজ্ঞেস করা হবে চাকরের দায়িত্ব আলাদা তাকে জিজ্ঞেস করা হবে এইভাবে সমাজের প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল নিজে নিজের দায়িত্ব সম্পর্কে কাল কেমতে আল্লাহতলা প্রশ্ন করবেন প্রশ্নের জবাব প্রত্যেককে প্রস্তুত রাখা দরকার আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন মদ খাওয়াটা হারাম যেমন তিরাঙ্গা গুল চুন খর এগুলো হারাম আর চুন খড় কিসের জন্য হারাম এজন্য বলুন আর যে তিরাঙ্গা মিরাঙ্গা যা আছে এগুলা মদের অন্তর্ভুক্তকেই বলুন মদ স্পষ্ট হারাম কোরআনে তাকে স্পষ্টভাবে হারাম করা হয়েছে আর কিছু জিনিস আছে যেগুলো মদের মতো একেবারে মদ নয় কিন্তু মদের কাছাকাছি আর রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে জিনিস মাদকতা আনে তাই হচ্ছে মদ আল খামরু মা খামার ল যে জিনিস মাদকতা আনে সেই জিনিসই হচ্ছে মদ তার মানে যে জিনিস খেলে ব্যবহার করলে জ্ঞানশূন্যতা আনে সেই জিনিস ব্যবহার করা খাওয়া হারাম অথব আপনার গুল মাজা এটা যেহেতু জ্ঞানশূন্য হয় মানুষ যে ব্যবহার করে সেটা হবে না কিন্তু যে ব্যবহার করে না তাকেতেন এই জন্য এটা হারাম কিন্তু চুন খাওয়াটা নেশার জন্য নয় চুন খাওয়াটা হারাম বলা হয় যে চুন মাটি থেকে হয় মাটি খাওয়া হারাম এই জন্য চুন খাওয়া হারাম পাথরের চুন কিন্তু যেটা ঝিনুকের চুন সেটা হারাম না বুঝতে পারলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করার ওসাল নবী মোহাম্মদ ওসাহি আজমাইন ওকুম রহমতুল্লাহ ও বারাকাত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 এই দায়িত্ব পূরণ করুন আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল